ইবনু আব্বাস রজিয়াল তালাহতোতে বর্ণিত তিনি বলেন তুমি যদি আরবদের অজ্ঞতা সম্বন্ধে জানতে আগ্রহী হও তবে সুরা আন আমের একশো আয়াতের অংশটুকি মনোযোগের সঙ্গে পাঠ করো অর্থাৎ অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যারা নিজ সন্তানদেরকে হত্যা করেছে বোকামির দরুন ও অজ্ঞতা বসত এবং হারাম করে নিয়েছে তা যা আল্লাহ তাদেরকে জীবিকা হিসেবে দিয়েছিলেন কেবল আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করার উদ্দেশ্যে নিশ্চয়ই তারা বিপদগামী হয়েছে এবং তারা হৃদায়তপ্রাপ্তও ছিল না सुरह अल अनम आयत नंबर एक